আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক মানুষের অন্তরে মাঝে মাঝে কতগুলা রোগ হয় কালবের কতগুলা রোগ আছে শরীরের যেমন রোগ আছে বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয় কালবের মধ্যেও কতগুলা রোগ হয় বড় বড় রোগ আছে এজন্য জন্য যেই কাল রোগমুক্ত ওই কালকে বলা হয় বলেন তো দেখি যেটা সুস্থ কাল যেটার কোন রোগ এখনো ধরে নাই সম্পূর্ণ রোগ মুক্ত এরকম রকম কালবে নাম কি আল্লাহ ইব্রাহিম আলহিমের ব্যাপারে বলছেন আলহিমের কালটা কালবে সালিম সালিম মানে নিরাপদ সম্পূর্ণ সুস্থ কিসের থেকে নিরাপদ মিনাল আমরাতি রোগ কালবি রোগ থেকে ইব্রাহিমটা ছিল সুস্থ নিরাপদ এই জন্য আল্লাহ ওই কালবে নাম দিয়েছেন কালবে সালিম এই কালবেের মধ্যে যে রোগগুলা হয় বড় বড় রোগ কয়েকটা রোগের নাম বলেন তো দেখি আপনারা জি কে আপনারা কোনদিন দিন শুনেন নাই কালভের রোগ কালবের বড় বড় কতগুলা রোগ আছে বড় বড় রোগ একটি রোগের নাম হলো কুফর কুফরই এটা কালবের একটা রোগ তারপরে একটা রোগের নাম হলো সিরক সির্ক এটা একটা বড় রোগের নাম এগুলো হলো ক্যান্সারের মতো বড় বড় এইডস এর মতো এইডস মতো ক্যান্সারের মতো বড় বড় রোগ যেগুলা এগুলার নাম হলো কুফর। এগুলার নাম হলো শির এগুলার নাম হলো নেফাক নেফাক ও কালবে একটা রোগ মুনাফেখি এরপরে কালবে আরো কিছু রোগ আছে একটা রোগের নাম হল শাক শাক মানে সন্দেহ কালবের মধ্যে খালি সন্দেহ খালি সন্দেহ সন্দেহ এটা বড় একটা রোগ এই রোগে যাকে ধরছে সেই ইমানের উপরে থাকতে পারবে না যদি খালি সন্দেহ আসে দেখবেন যে আমাদের মধ্যে মাঝে মাঝে এই রোগ আস্তে আস্তে ঢুকতে চায় জীবাণু আসে তার ভিতরে সলাতের ভিতরে দাঁড়াইছে আল্লাহ একবার বলে হাত বানছে বান্ধে আবার ছেড়ে দিছে কি ব্যাপার ভাই ছেড়ে দিচ্ছেন কেন মনে হয় নিয়ত পড়ি নাই আবার ছেড়ে দিছে আবার শুরু করছে আবার কতক্ষণ পরে বাইরে চলে যাচ্ছে কি ব্যাপার ভাই কারিমে অসংখ্য জায়গায় রোগের কথা বলছেন আল্লাপাক বলেন তারা মধ্যে সন্দেহের রোগের মধ্যে আছে আল্লাহ আছে কি নাই সন্দেহের মধ্যে আছে নবী সাল্লা আল্লাহের মধ্যে নিজে হয় আল্লাহ একসাথে পঞ্চাশ জন লোক এখানে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে এই রোগ হয় যে এটা কি সব মানুষের এখানে একসাথে হায়াত শেষ এদের হায়াত আরো বাকি ছিল অকাল মৃত্যু হয়েছে এরকম বিশ্বাস পোষণ করে না এগুলো হলো সাক্ষের রোগ সন্দেহের রোগ নষ্ট হয়ে যায় আরেকটি কালের বড় রোগ আছে এই রোগের নাম হলো কাল মাঝে মাঝে বাঁকা হয়ে যায় এই বাঁকা হওয়া এটা বড় একটা রোগ এই জন্য আল্লাপা কোরআন কারিমের মধ্যে দোয়া শিখিয়ে দিছেন রবো বানা বা আমাদেরকে দেওয়ার পরে আমাদের অন্তর বাঁকা হয়ে যাওয়া বাঁকা হইলে বুঝবেন কিভাবে আপনার অন্তর সোজা আছে না বাঁকা আছে এটা বোঝারও মাধ্যম আছে যা আমার কাল কারণ কাল তো দেখা যায় না কাল সোজা আছে না বাঁকা হয়ে গেছে এটা বুঝবেন কিভাবে এটা বুঝার মাধ্যম আল্লাপাকি আল্লাপাক বলে দিয়েছেন আল্লাপাক বলেন যাদের অন্তরের মধ্যে এই জাইগের রোগ ঢুকে গেছে বক্রতার রোগ ঢুকে গেছে এরা কি করে এদের রোগ সবসময় ওই আয়াতগুলা খুঁজতে থাকে যে আয়াতগুলোর গুলোর অর্থ একেবারে স্পষ্ট না মানে পুরান কারিমের মোতাশা বিহাত আয়াত যেগুলো যেগুলো একটু অস্পষ্ট এগুলো খুঁজে যেগুলো স্পষ্ট সেগুলা খোঁজে না দেখবেন যে মধ্যে একটু অস্পষ্টতা আছে এই আয়াতগুলোর লেগে থাকে তারপরে কি উদ্দেশ্যে লাগে উদ্দেশ্য হইল দুইটা একটা হলো ফেতনা সৃষ্টি করা আরেকটা হলো বিকৃত ব্যাখ্যা করা করা এই ফেতনার উদ্দেশ্যে কোরআনার আয়াত খুঁজতে থাকা করার জন্য বিকৃত ব্যাখ্যার জন্য আয়াত খোঁজা এই অবস্থা দেখলেই বুঝবেন যে অন্তর রোগে ধরে গেছে বাঁকা হয়ে গেছে দেখবেন যে সোজা জিনিস বুঝে না তখন সময় বাঁকা বলে সোজা কথা বুঝে না বাঁকা কথা বলে মানে উত্তর দিকের কথা বললে দক্ষিণ দিক বুঝে দক্ষিণ দিকের কথা বললে উত্তর দিক বুঝে এবং ইসলামের মধ্যে যেই জিনিস তার দরকার নাই সেই জিনিস সে খোঁজে অনেকে মাঝে মাঝে ফোন করে যে হুজুর ফেরা মায়ের নাম কি আচ্ছা হের হেরাওয়ার মায়ের মাঝে মাঝে কিছু মানুষ জিজ্ঞাসা করে যে বাবা কি জান্নাতে জাহান নামে যাবে রাসুলের বাবা জান্নাতে যাক জাহান নামে যাক এটা তোমার কি দরকার তুমি জান্ না জাহান নামে যাবে এটা খোঁজো আগে নিজের তার কোন খবর নাই নিজে জান্নাতে যাবে না জাহান নামে যাবে এটা খুঁজবে না ওই অমুক জান্নাতে যাব না জাহান্নামে যাইবো সেটা নিয়ে উনি মহাব্যস্ত তারপরে অমুকের বাপের নাম কি অমুকের মায়ের নাম কি ওই একজন জিজ্ঞেস করতেছে যে আইজুব আলাহিসের বাপের নাম কি আইজুব আলাইসালামের বাপের নাম কি আল্লাহাক কোরআনে বলছেন অর্থাৎ যেই বিষয়গুলো আল্লাহ সুবান বান্দার জানা দরকার সেগুলো আল্লাপাক বলে দিছেন যেগুলো জানা দরকার নাই সেগুলো আল্লাহ সুবান তোলা কোরআনে বলেন নাই নবী সালাম সেগুলো বলেন নাই বলেন নাই মানে সেগুলো জানার দরকার নাই কিন্তু দেখা যায় আমাদের মধ্যে এখন বর্তমানে অনেক মুসলিম দেখা যায় যেগুলো আল্লাহ এবং বেশি। আর যেগুলো স্পষ্ট এবং সেগুলোর কোনো খবর নাই সেগুলো খুঁজে লয় না যে যেগুলার আমল করার দরকার আছে কি নাই তারপরে জিজ্ঞাসা করে যে অমুক অমুক ফির সাহেব অমুক হুজুর হকের উপরে আছে না উপরে আছে তো অমুকের তোমার লাগার দরকার কি তুমি হকের উপরে আছো কিনা আস কিনা সেটা খুঁজো যে হুজুর আমি হকের উপরে আলোচনায় বলছি। যে আজ পর্যন্ত যত জায়গায় আলোচনা করছি ২৬ বছর জুমার খোদ দিয়ার দিয়ার ওয়াজনসিওত করি এই ২৬ বছরে কোন জায়গায় একজন মুসলিম প্রশ্ন করে নাই যে ইমানের উসুল কয়টা ইমানের আর কান কয়টা ইমানের আহকাম কয়টা কি কি কারণে ইমান নষ্ট হয়ে যায় ইমান ভেঙে যায় এই প্রশ্ন কোন মুসলিমের মধ্যে নাই মুসলিমের প্রশ্ন হলো যেগুলো নিয়ে ঝগড়া করা দেখে রাসুল নূরের তৈরি না মাটির তৈরি এটা তোমার দরকার কি রাসুল নূরের তৈরি হলো আলহামদুলিল্লাহ মাটির তৈরি হইল আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিয়ে বানাইছেন আমার দরকার হলো রাসুলের একটা আপ রাসুলের আনুগত্য তুমি প্রশ্ন করবা যে হুজুর আমি যে কাজটা করি এটা কোনটা প্রশ্ন করবা রাসুল কিসের বিষয় একান্ত তার নিজের দরকার সেটার কোন প্রশ্নও নেই খবরও তার ইমান আছে কি নাই তার ইমান ভেঙে গেছে কি না এই প্রশ্ন কেউ করে না ওজুবঙ্গের কারণ জানে এই দেশের মুসলিম কারণ জানে পরীক্ষা এখানে যারা আছেনবঙ্গের কারণ কয়টা জি দুই একজন ছাড়া অধিকাংশ বলতে পারবেন না ইমানবঙ্গের কারণ কয়টা ইমানবঙ্গের প্রধানত দশটা কারণ আছে এর বাইরে আরো আছে মৌলিক মূল ইমান ভঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় এইরকম কারণ আছে দশটা এই দশটা যদি আমরা খুঁজি একজনের নাই এখানে যারা নামাজ পড়তে আসছে। জুমা কি কি কারণে নামাজ ভেঙে যায় অজু কি কারণে ভেঙে যায় এগুলো সবাই মোটামুটি কম বেশি জানি কিন্তু ইমান কি কারণে ভেঙ্গে যায় এটা কেউ জানি না এই কারণে দেখেন ইমান বিহীন মসজিদে আসছি খবর নিলে দেখা যাবে আমাদের একজনেরও ইমান সঠিকভাবে নাই কারণ ইমানবঙ্গের কারণে তো আমরা এখন শিখি নেই সত্তর আশি বছর চলে গেছে এখন কি কি কারণে এই জিনিসটা জানে না আমরা সবাই ওয়াকিল তো জামি ওয়া এটা পড়ছেন না আমি কামা হুয়া বিহিফা আর ওয়াক তো জামি আহকা মিহি ওয়ার কানিহি আপন ইমানের সকল আহ কাম এবং আর কাম সবগুলা গ্রহণ করে নিলাম কবুল করে নিলাম তো কবুল করে নিলাম সকল আহকাম সকল আর কান আচ্ছা আবার বলেন তাহলে নামাজের আর কানকাম কয়টা এটাও ফরজ। না পরস বাহিরের সাতটা ভিতরে ছয়টা আলহামদুলিল্লাহ এটা যে পরিমাণ বা ইয়েরা জানছেন ইমানের আরকান কান আহকাম বলেন ইমানের আহকাম কয়টা বাহিরে কয়টা ভিতরে কয়টা ইমানের আর কান্তা আহ কামি আর ইমানের আহ কাম আর কাম মেনে নিলাম আমরা আবার আশা করে বসে আছে যে ইমান নিয়ে দুনিয়া থেকে আমরা কবরে যাব। এখনো ইমানে শিখি নাই ইমানে বুঝি নাই এমনি ইমান নিয়ে অবরোধ মূল কথা যেটি আমরা আলোচনা করতেছিলাম সেটি হল মানে যেই জিনিস দরকার সেই জিনিসের আমাদের কোনো প্রশ্নও থাকে না খবরও থাকে না যেই জিনিস অপ্রয়োজনীয় সেইগুলো নিয়ে আমরা বেশি গবেষণা করি